ধ্বংস নিশান প্রাচীর বেদী কারা রইল হকা পাঠ কারা রইলৌ হোক পাঠ ভেঙে ফেল কর রেলো পারে রক্ত জমা শীতল পুজোর পাশান বেদী भगवान पर्वे फिर सर्वनाशी शिकारे রক্ত জমা শিকল পুজোর পাশান বেঁধি ওরে ও পাগলা ভোলা পলয় ধোলা ওরে ও পাগলা ভোলা দে জীবন পানে রইলৌকাঠ কারা রইলৌ ভোগ পাঠ ভেঙে ফেল করলে ভক্ত জমা শিকল পুজোর পাশানো বেধি ওরে গরু নিশান ওরেগো তরু নিশান বাজাত শিকল পুজোর পাশার বেধি নাচে ওই কাল বসেখি কাটা বি কাল বসেখি নাচে ওই কাল বসেখি কাটা বি কাল বসেখি দেড় দেখি ভীমকারী নাতিমার ভাঙড় তালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলুপাড়ি তারা রই লৌভকাঠ তারা রই লৌভকাট ভেঙে ফেল রক্ত জার শিকল পূজর পাশে বেঁধী ওরে হরু নিশান ওরে হরু নিশান ধ্বংস নিশান বেধি কারারৈ লৌ ভাট কারারই লৌ ভকাঠ কারারৈ লৌ ভাট কারারৈ লৌ ভাট কারৌ ভাট কারৌ ভ